তোমার না তোমার গায় মজে যা তোমার একা আমাদের বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লার শাহিজামে মসজিদ মার্কেটের দ্বিতীয়তলায় অবস্থিত আইসিবি প্রডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট সিডি ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস ওয়াজ মাহফিল তেলাওয়াত ইসলামী সংগীত হাম নাথ ডকুমেন্টারি ফিল্ম নাটক কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় आईसीबी प्रोडक्शन इस्लमिक कैसेट बीतान शाही जामे मस्जिद मार्केट द्वितीयला अंदुरकिल्ला चट्ट्राम من يخدغ الله فلا مضل له ومن يضلله فلا هادي لا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك لا ونشهد ان لا اله الا الله ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسل الى الناس فَأَنْتَ مَشِيرٌ وَنَذِيرٌ وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا أَمَّنْ يَعْبُدُ فَقَدْ قَالَ اللَّهُ تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله وتأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض ماذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديه وما خلفهم ولا يحيطون به بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤده حفظهما علي العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ولفعنا وإياكم بالآيات والذكر الحكيم سل الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه والسلام سل الله على سيدنا ومولانا محمد صحابه وسلم بلغ العلاب كماله كشاف الدجاب جماله حسنت جميع خساله سلو عليه وآله আজকের ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধা ভাজন সভাপতি সমাবেত প্রাণ প্রিয় মুসলমান ভাইরা পর্দার অন্তরাল শ্রদ্ধা মাও বলেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সবচেয়ে শ্রেষ্ঠ সম্মান ও মর্যাদার দিক থেকে বড় একটি আয়াতি কেরিমা আপনাদের সামনে তোলা করেছি যে আয়াতের নাম আয়াতুল কুরসি নামে পরিচিত এই একটি আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীতে গেল কই মরে সালে জানাম লিখেছেন এর অর্থ হইল আল্লাহ রসুল যে বলছেন তার মৃত্যুর সাথে সাথে জান্নার এর অর্থ হইল যে কবরের জগতেই তার কবরের সাথে জান্নাতের যোগাযোগ করে দেওয়া হবে কবর ও ঘুমায়া জান্নাতের আরাম আয়স বুক করতে থাকবে যা হাদিসের মধ্যে আছে যেমন আল্লাহ রসুল বলছেন এক হাদিসে আছে কবরটা কারোর জন্য জবাব দেওয়ার পরে ফেরাস্তা এসে যখন বলবে দুজন ফেরাস্তা আসবে এসে তাকে বসাবে বসানোর পরে জিজ্ঞাসা করবে মারুরাবু কাহ ফাইকুলানে লাহু মার রাব্বুক তোমার রব কে ছিল উত্তর জবান দিয়া আয় রাব্বি আল্লাহ রাব্বি আল্লাহই তো অত মানুষের ইংলিশ হোক উর্দু হোক বাংলা হোক নাগরি হোক ফারসি কবরে যাওয়ার পরে সকল ভাষা বাতিল হইয়া প্রত্যেকটা মানুষের জবান দিয়া তখন আরবি ভাষা জারি হয়ে যাবে শিখছি নাংলা ভাষা কিন্তু ও আফার শিখছেন না এর আগে হ্যাঁ ওই জন্য আম্মা আব্বা পানি খাওয়ার কন শিখলেন এই যে আপনারা শিখলেন এইভাবে বললেন এটার নাম মাইক ইটার নাম টেবিল এটার নাম শেয়ার এটার নাম পানি এটার নাম খাওয়ান এটার নাম মোবাইল এক কথায় আমরা আগেই আমরা বাংলা ভাষা আমাদের জবানের জারি হয়ে গেছে এটা কেউ শিখাই নাই এটা আল্লাহ কন আর কন আলানি নিজে বলেন এক মানুষ সৃষ্টি করেছেন আর মানুষকে তার ভিতরে যা লুকাইল আছে তা প্রকাশ করার যোগ্যতা জবান দিয়ে যে দেশে জন্ম হয় ওই দেশের ভাষা অটোমেটিক তার ভিতর থেকে যেটা বের হয়ে আসে এটা দুনিয়ার কোন মানুষের শিক্ষা দেওয়া এটা মহান আল্লাহর শিক্ষা দেওয়া যেরকম আল্লাহ নিজে বলছেন আল্লামাল আরেক মানুষকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মালাম যা জানতো না তা আল্লাহ শিক্ষা দিয়েছেন আমি কিছুই জানতাম না এমন ভাবে পৃথিবীতে এসেছিলাম আল্লাহ রবুর আলামিন আরেকায়েতের মধ্যে বলেন والله أخرجكم من مطون أماتكم لا تعلمون شيئا আল্লাহ আখরাজাকুম মানুষকে আল্লাহ জানত না কিছু শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষা দিয়েছেন তো যেমনি ভাবে বাংলা বাঙ্গালি মার করে জন্ম হইলে এই বাচ্চা অটোমেটিক বাংলা যেভাবে আরবি মার করে জন্ম হইলে বলবে যদি ইংলিশ হয় মাদার ফাদার ইটা বানান করে শিখেবার আগই মাদার ফাদার সিস্টার মিস্টার যা আছে আঙ্কেল আংটি যা আছে সব শিখে লাগুলা মা শিখেছে না মানে তোমার উনি না তোমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আঙ্কেল ইতো শিখেছে হ্যাঁ আমরা অটোমেটিক তার জবান দিয়ে বের হয়ে আসে যেমনি ভাবে বাচ্চা মার গর্বের থেকে বের হওয়ার পরে আস্তে আস্তে ওই যে দেশে অটোমেটিক তার জবান দিয়ে আরবি বের হতে থাকবে এই কারণে আমরা বলি যে আরবি ভাষা হইল ইন্টারন্যাশনাল ভাষা আর আমরা এরকম ইংলিশ গেছে আরবি ভাষা ইন্টারন্যাশনাল কেন পৃথিবীতে সব দেশে পাহাড় মোটামুটি বা ইংলিশ চলে সব দেশে পাশাপাশি আরবি কেমন বিদেশে বের লেগে বিদেশ গিয়ে হ্যাঁ আরবি কেছে অথবা বিদেশে বের লেগে আরবি একটা বই আতল এখন দেখা যায় হ্যাঁ কিছু ইনার নাম কেটা মোবাইলের নাম কেটা টেবিলের নাম কেটা নাম কেটা হ্যাঁ কিছু শিখতেছে তো আরবি আরবি কালে যেই ভাষা চলে আর যেই ভাষা শুধু ইহকালে চলে পর চলে না সেটা ইন্টারন্যাশনাল নয় যেটা দু ইহোকালে এবং পরকালে চলে সেই ভাষা হইলো ইন্টারন্যাশনাল ভাষা ইন্টারন্যাশনাল কথা ল্যাঙ্গুয়ে এখন আসুন তো কবরে যাওয়ার পরে যদি আমি রবের কাজ করে থাকি তবে না আমার আর তো ধরে কন্যা আর যদি আমি রবের কাজ না করে থাকি তো তো রব আসবে না তুই যে বল যে মাত্র ভ্যারাসটা বলবে মার সে বলবে রবি রব আমার কে ছিল আল্লাহ প্রভু রে চললে আমি পাঁচের নামাজ জাগায় জাগায় রব বলেছি নিয়ত বান্ধার পরই বলেছি আল্লাহমদুল আল্লাহ আমি রুকু থেকে বলেছিম দাঁড়াই বলছি দাঁড়ানু আরেকটা হইলো রুখু আরেকটা হলো বসা বা এই তিন হালতের মধ্যে আল্লাহ রব আলমিন তোমার নাম উচ্চারণ করেছি দাঁড়াইয়া বলেছি আল্লাহামদুল্লাহ রব আলমিন রবের কথা উচ্চারণ করেছে এবং রবের আকেটার উপরে ছিল এই বিশ্বাস ছিল দুগানে আমার ভালেলা আমাকে সাক্রিয়া আমাকে ভালেলা, আমার পাল্নেওয়ালা একমাত্র আমাদের সকলেরা করবে আমার দিনুকা তোমার ধর্ম কি ছিল কোন ধর্মের তুমি কোন মতাদর্শের অনুসারী ছিলে এই সময় তখন বিলে আমি আসলাম সর্বত ধর্ম নিরপক্ষ ধর্মের বেলা আমি নির মানে আমি কোন ধর্মই না রাস্তারও কই ধর্মের নাম শুনলাম নাম তো শুনছি না নির্দি বুদ্ধ বুদ্ধেনা একটা না একটা কই তো নিরপেক্ষ কোন হক না ইটা আবার কোন হক এটা গাই অনা এটা কোন এটা মা না যত দুঃষ আছে খালি বোঝা বইয়া মুল্লার আর দুঃ তালাস করবো আর ওদের মুল্লার আর দুশ তালাশ করে যারে নিন্দে তারে ফিন্দে। আমরা একটা ভাষা আছে আমরা ভালো লাগে না কিন্তু দেখা যায় কবরে যাওয়ার সময় ওই পাঞ্জাবি না হইরা কুর্তা না কাঁদিয়ে কবরে যাওয়া যাবে না আরো তো সব নেতা হোক লিডার হোক প্রেসিডেন্ট হোক যাই হোক সেই সময় নিবার সময় ইসলাম আমরা এমনি ইসলামের কথা না দুই জায়গায় ইসলাম সারে না কই এক জায়গায় হইলো ইলেকশন আইলে সংবিধান বিএনপিও লেখে ইসলামী মূল্যবোধ ইসলাম রে মিলে মূল্য দিত ও তো তো নিজেই মানে না আর এসে সব জাতীয় পার্টি রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ধর্ম ইসলাম রাষ্ট্রীয় ফল হইলো কাঠাল রাষ্ট্রীয় ফাঁকির নাম হইল জাতীয় ফাঁকির নাম হইল এটার নাম জাতীয় আগে যেমন গাছও থাকত এখনো গাছ হইতা হালানা ঠিক তেমনি ভাবে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম জাতীয় ধর্মে ইসলাম এটা ঘোষণা করে আগে যে অবস্থা আছে এখনো একই অবস্থায় আছে ইটার আর কোন উন্নতি হইছে না খেলে আবার দেখা যায় ওই সময় দেখা যায় বিসমিল্লাবো আল্লাহ আল্লাহ বলিয়া জাল বুট দিয়ে বাস করলে মুখ এই সময় বলো লজ্জা হয় না সরম করা উচিত আলহামদুল্লাহ এই সময় ইসলামের লেগা শাহজালাল বড় মনে হয় ঠিক না শাহাদ আল কি আকাম খুব কম করব লেগিয়া যাই হোক দেখবেন লোয়া যায় আতোর লাগাও কাপড় গল্প গোসর একজন দি মামসব গিয়ে দি যে কয়েকটা মাটি দিলা আর কিলাই গেছে খিলাইল বুঝুন দাদ করে কিতা শুনল আপনি তুই যাক কিলাই গেছে এক নেতারে গোসল খড়াই আমি যে গেলে আমি মামসব ইতানো দেখে লাভ নাই আবার কাপড় ওখান ভরাই এরপরে ওই লেহে আতর দেয়া লেহে অনু লিখেলাভিনাতে ঠিক না এখন এক কদম গন্যা গন্যা দশ কদম তুমি দশ কদম আমি দশ কদম গন্যা গন্যা যায় আর সকলের মুখ লাইল্লাহ লাই হা ইল্ আল্লাহ কবর লাগবে এখন দেখা গেল সারা জীবন উল্লা চল্লাম যদি আমি আল্লাহর পিতার মধ্যে চলে থাকি আমার জবান বেরোই আসবে দিনিয়াল ইসলাম দিনিয়াল একবার জিজ্ঞাসা করা হবে আমার না বিউকা তোমার ছিল বলে গেল তখন বলবে যদি সত্যি অনুসরণ করে তাকে অটোমেটিক তার জমান দিয়ে বের হয়ে আসবে আমার বন্য সৈত্য বলেছে পোশাক গায়ে দেওয়া হলো আর বলবেন্লা আল্লাহ রসুল বলেন বলা হবে তুমি এমন ভাবে ঘুমাও যেভাবে বাসর রাত্রিতে দামান ঘুমায় তুমি গমাও চল্লিশ হাজার বছরের ভিতরে কবরেরা এই আয়াতুল কুসির ফজিলত যদি আপনারা বলতে যায় আজকাল আমার সমাজ এত ব্যাপক ফজিলত কত মেসাবের কাছে যায় আর দৌড়াদৌড়ি নিয়মতান্ত্রিক নিয়মতান্ত্রিকভাবে এই একটি আয়াত যদি কোন মানুষ পড়ে তাহলে যত কুহুরি করো যত জাদুটুনা করো যত জিন্নাত হোক তার গায়ে আসর করিতে পারিবে না লেগে দিয়েছে একদিন দেখে লাম্বা লম্বা নোখ আর লম্বা লম্বা চুল খেজুরের মাঝে হাত দিয়েছে দড়িছে আরম্ভ করছো কান্দাকাটির কারণে আবু হরে আল্লাহ মায়া লাগছে রসুলের দরবারে যাওয়ার পর রসুল জিজ্ঞাসা করেন আবহাওয়ারা তোমার মেহমান কই রসুল কেমনি মিনতি করছো স্যার দিসি রসুল বলেন ভালো করছো তবে সে আবার আইব আরেক দিন ওই দিনও দল এবার হয় তুমি আমার আতে ভাই না কমা তোমাকে কান্দাকারি কারণে ছেড়ে দিছে রসুলের দরবারে যাওয়ার পরে রসুল বলেন তোমার মেহমান কই কোর কান্নাকাটি করছে ছেড়ে দিয়েছি রসুল বলেন ভালো করছো তবে আবার আইবো আরেকদিন এসে এইবার দই রাখ का दिया का तुमा के दिमू। माल चुरी करते गड़े मध्य तेल गिस्टर इबलि शयान प्रवेश कतुआ হেমিত দোয়া যা শিখাইছে ঠিকই শিখাইছে কন্যা এই আয়াতুল কুর্সির ফজিলত এত বেশি যে যদি কোন পুরুষ হোক আর নারী হোক তালাবাত করি একটা আয়াত যদি আয়াতেন এই আয়াতের পায় সাথে লাগানো আছে সে তখন দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত চলাবাতকারীর গুণা মাপ না হয় ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুর্সির সুপারিশ বন্ধ হয় না আয়তন করছে কত গুরুত্বপূর্ণ শুধু তারা এই কোন বান্দা বন্ধী যদি আল্লাহর করে আর বলে আল্লাহর ইসমে আজম ইসমে আজম কোনটা আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল আলমিন কে জিজ্ঞারা করেন ওগন ইসমে আজম আমাকে শিকান আমি গম থেকে জাগ্রত হয়ে দেখি আমি বুঝতে পারলাম আল্লাহ নবী আমাদের শেষদার মধ্যে আছেন অনেকক্ষণ অপেক্ষা করলাম নবীজির শেষদার থেকে উঠেন না তখন আমি আস্তে আস্তে গড়ে গড়িয়ে গেলাম নবীজির শ্বাস ফালান কেনা শেষদার মধ্যে পড়ে কান্দেন কান্দ আমাদের সিদ্ধি করা জমাতে জন্য অপেক্ষা করতেছে বারবার হুজুর শরীরের দিকে আল্লাহ নবী বিশ্ব নবী আসতেছেন না সকলে ভাবলেন আল্লাহ নবীর মনে হয় আজকে গম ছাড়েনি তো সিদ্দিক ও আবু বকর আপনি একটু ডাক দেনের ঘুম আমি আল্লাহ নবীকে আমি ডাক দিবি আবি করবো না সকলে মিলে বলে ওমর আপনি ডাক দেন আপনি শক্ত আসেন বলেন শক্ত ঠিক কিন্তু বিশ্ব সামনে আমি কারো নরম আমি পারব না শেষ পর্যন্ত সকলে মিলে বলে তুমি আমাদেরকে বলেছো হায়ালা সলাহায়ায়ালা ফালাহ সলাতু খায়রুম মিনান নাওম ঘুম নামাজ ভালো ঘুম নামাজ ভালো ও Bilal যাও তুমি রাসূল কে কেয়া আহ্বান থেকে ওঠাও হযরত Bilal রাদিয়াল্লাহু আনুক ভাগ্য করে কেমনে ডাক দিবেন বিয়া তুমি কি জানে যায় আবার সকালে মিলে যখন উনাকে দায়িত্ব দেওয়া হলো উনি এমনি হুযুরা সামনে দিয়ে আশাজ আশা দোয়া করে আর নিজে নিজে বলে আসসালাম নম থেকে নামাজ বলো গম থেকে নামাজ বলো বিশ্ব নবী তো ঘুমে নয় হাজার আমি বোন করেছি আমি অলাই করেছি আমি মনে করেছিলাম আপনি ঘুমে কিন্তু আল্লাহ বলে আপনার চেহারায় প্রমাণ করে আপনি ঘুমাল্লাই আপনার চেহারা মোবারক गुना आल्ला देफ कर आल्ला दे गुजार बंद हबना আমি দিয়ে আল্লাহ না আল্লাহ করে আসার পরে প্রশ্ন করেন হাবিবাল্লাহ আপনি শেষদায় পড়ে আল্লাহর দরবারে কান্বরে আমাকে ইসমে আজম শিখান না গো আপনি বলেছেন যদি কেউ করে তাহলে আয়সা এখন থেকে দেখে তুমিও ইসমে আজম শিখে ফেলেছ এই দুইটার নাম হলো ইসমে আজম আল্লাহ রাবুল আলমিনের দুইটি নাম হাই আর কোন বান্দাবান্দি যদি দুয়ার সময় তিনবার বলে ইয়া হাইয়া কায়ুম ইয়া হাই ইয়া কায়ুম আল্লাহ বলেন আমার বান্দাবান্ধির দোয়া কবুল না করলে আমি মহান আল্লাহর সরম লেগে যা তাহলে চিন্তা করেন ইসমে আজম এক ক্ষমতা অর্জন করতে পারে যা জিন্নাতেও পারে না যা প্লেন দিয়া করা সম্ভব না আপনি ইসমে আজম যদি আমল করতে পারেন তাহলে হাসিল করতে পারবেন যেমন সুলাইমান আলী হিসাল সালাব যখন উঁচু করতেছেন আর দেখে দুলা। जिजा बल उड़े क्या सकल तुम्हारे मध्य क्या आज रानी दरबारे साक्र भरे विशाल एक सिंहासन सिंहसन का लम्बा हलो आशिया সিংহাসনের প্রশাস্ত হইল চল্লিশ হাত উচা হইল তিরিশ হাত এত বিশাল সিংহাসন শক্তিশালী এর নাম ইফরিত তখন সে বললো কালা ইফরিতা কয় আমাকে যদি অনুমতি দেন তাহলে ওই রানী বিলকিস আপনার দরবারে কেন এতটুকু ভাগ কেন একটা মানুষ বসা उठते चोदुर समय लागे एर आगे आगे हमें सिंहासन अपनाररबारे हाजिर कर देव কিন্তু এইখানে একজন বুজুর্গ ছিলেন যার নাম আসিফ ইতেন ইসমে সবচেয়ে শক্তিশালী যে সে তো বলছে যে একটা মানুষ বসার থেকে দাঁড়াইতে যুদ্ধুর সময় লাগে ভিতরে এনে হাজির করবে আর আপনি যদি আমাকে অনুমতি দেন সৌকে ফাতে যুদ্ধুর সময় লাগে ধরে রানীর বিলকেশের সিংহাসন আপনার দরবারে আমি হাজির করে দেব তাহলে ইসনে আজম এই আয়াতুল কুসির মধ্যে আছে আরো কেন কেনার কারণ হইলো এই আয়াতের মধ্যে মহান আদলা দশটা কোয়ালিটি যেই কোয়ালিটি না থাকলে একজন মাবুদ হতে পারে না ও এমনি ইচ্ছা করলে হওয়া না। যে কোন লোক যদি আমিও শেষ করে না অসুবিধা হইছে না আপনারা তাহলে এবার বলে যে আল্লাহকে যে কোন লোকে খুদা দাবি করলে ক্ষুধা হওয়া যাবে ক্ষুদা দাবি করার সাথে সাথে উপাস দাবি করার সাথে সাথে আমি ক্ষুদা মানতে পারি না কেন না আমি খুদা না বুঝলে না তুমি যদি ক্ষুদা হবে তো তোমার নাকের সেন্টারটা ঠিক করিয়া মানাই না কেন ইমন বম্বাস মার নাক লেগে যে নিজের লিল আসিয়া যখন বলে আমি ফেরাউন মানি না ফেরাউন বুঝানোর পরে ব্যর্থ হইয়া তার শ্বশুর শাশুড়ি কেছে বলে আপনাদের মেয়েকে বোঝাইয়া দেন সে আমাকে মানে না তখন মা বাপ ফেরাউনকে মেনে নাও ক্ষুদা মানলে অসুবিধা আমালিকার একজন মহিলা সুতরাং তোমার তো সম্মান কম হবে না ফেরাউন যদি ক্ষুদা হয় তুমি তো ক্ষুদার বউ খুদি ঈশ্বরের বউ ঈশ্বরী ঈশ্বরী ভগবানের বউ ভগবতী ওখানে ঠিক খেলা গড়ের বউ গড়ের কথা বলছেন তাহলে ক্ষুদার বউ আমাকে একটা তাজ বানিয়ে দেওয়ার জন্য একার মুকুট বানিয়ে দেওয়ার জন্য যে মুকুটের সামনে থাকবে সূর্য পিছনে থাকবে চন্দ্র সাইডে তার তারা তারাই না দিব তখন আসিয়ার মা বাপ এটা তো সম্ভব না ইডা তো হারতো না কোথায় ইডান না দামান আপনাদের স্বামী সম্ভব ইটা হইতে হবে সেটা হইতে হবে আল্লাহ করে দেখা দিয়েছেন যেমন আলী হিসালামের সামনে গিয়ে সম্প্রদায়ের লোকেরা বলে আপনার আল্লাহর দাবাত দেন বুঝলে আপনার আল্লাহকে বলুন শক্ত পাত বাচ্চা দিয়ে দিতে হবে এটার উদ্দেশ্য উনি পারবেন না আল্লাহ হারবেন না কিন্তু দেখা গেল বলার সাথে সাথে থেকে বিশাল উঠনি বের হইছে যে ঈদে দিন পানি পান করতো এই এলাকার খাল বিল পুকুরের মধ্যে যত হানি আছে সব শুকাইয়া যেতাল আল্লাহ রাবুল আলমিন এই ক্ষমতা আসেনি আল্লাহ দেখা গেলুদ বানায় মূর্তির সামনে গিয়া তারা কাকতি মিনতি করে অথচ যদি জিজ্ঞাসা করা হয় তার মধ্যে উপাস্য হওয়ার মতো কোন কোয়ালিটি তার কাছে এত ধরে কোয়ালিটি নাই কেন নাই যে এই যে মূর্তি যে আহ দার ঘরে রাখছে আট দশটা আত আছে আর বড় বড় এডভোকেট উকিল ব্যারিস্টার হরে কৃষ্ণ হরে হরে রুদা কি ফাঁস গুড আর ড্রিম ফাঁস যেরকম ঠিক অবস্থানে কি গুলো যে বান্দ্যতা একটা নাম এটার নাম দশরা বেসরা না আবার বেসরা দেশর এটা কোন সরা শরীয়ত মানে না গান দেখায় আগুনে লাগান লাল মাথার মধ্যে শাল লাগাইছে এরপরে আবার বেড়া বেড়িয়ে এক কেন হইয়া এরপরে একটা লাগায় আবার বাপ ধরে চোখ বন্ধ করে বই বেশি মা উঠে না দাঁত সারা যায় তোকে লেগে দাঁত আচ্ছা যাক এরার আবার দেখবেন বই থাকে বেশি মাথায় না আবার দয়াল বাবা আসেনা নাই আর দেশের কিছু লোক কিছু হয়ে গেছে চিরা দই মই রা দেওয়া আছে এখন দেওয়া একটা হাত দিয়া মাসি যখন খাবারটা নিয়ে যায় তাও চুরি করে নেয় না আওয়াজ দিয়া যখন খাওয়া নেয় তখন ক মানে এর তৈর ক্ষমতা থাকলে আটকাও আবার আমার এদের আটকেটা শোনো তুমি কে খুদা তুমি তো সুদা ঠিক আছে আল্লাহ কুরা নেবাবু لا يستنقضوه منه ضعف الطالب والمطلوب উপাস্য হতে পারে না কোন মূর্তি উপাস্য হতে পারে না কোন বৃক্ষ আমার উপাস্য হতে পারে না কোন পাতর উপাস্য হতে পারে না কেন কোয়ালিটি তার মধ্যে একটি যেগুলো একমাত্র কার আরো ধর এখন কার আল্লাহ এই কোয়ালিটি থাকলে উপাস্য হয় আর না হয় উপাস্য হতে পারে না কি আল্লাহর যদি আমরা জানি আমার আল্লাহকে আল্লাহকে এই কথা যদি বুঝিলাই এর একই যদি আমাদের ভিতরে আসে আমরা তো আসলে আল্লাহর চিনছি না আর তুদরে কন্যা আল্লাহর কি হওয়ার আল্লাহর কি ক্ষমতা আরিবলি রহমতুল উনি নিজেকে লক্ষ্য করে বলেন রে শিবলি তুমি গুনার কাম করো না যদি গুণা করতে হয় তাহলে এমন জায়গা কইরো যেখানে তোমার মহান আল্লাহ দেখেন না আছে নি আছে একবার তার মুব করে ল এমন জায়গা জব করবা কেও না দেখে ঠিক কেউ বাথরুম যাব খুঁজলিছে দরজা বন্ধ হা কেউ গর্তের ভিতরিকা জব খুঁজলিছে কোনো লোক আছে জঙ্গলের ভিতরে কবুতর জব করে আর একবারে ফিরত লোক আপনে নামে জিয়াখান কেহ না দেখে এমন জায়গা জব করবে আমি জিয়াখানু যায় আমার আল্লা দেখে হ্যাঁ রাতু জব করল আর করল না এখানে বা আল্লাহ দেখে আমি গলার চুরি লাগে না আমরা বলছেন কেউ যেমন না দেখে তো আপনার যদি আমার ভিতরে যদি এই কথা আসে যে এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহ দেখেন না সুতরাং আল্লাহ দেখে আমি গুণা করবো কিভাবে অপরাধ করবো কিভাবে র্যাব কোন অপরাধে লিপ্ত হবে না যদি একদিন আর বিশ্বাস আসে যে আমার আল্লাহ আমার সষ্টা আসপালার জমিনের মালিক হাকিমিন আল্লাহ আমাকে দেখতেছে সে জিন্দিগি তো কোন জিনার কাম পারবে না কন না খাইবো নি ঘুস ঘ গুস খাই তারবো আর কন আল্লাহ দেখতেছে এর আমার আল্লাহ সব জায়গায় আসেন আল্লাহ বলেন আমি সব জায়গায় আছিম তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে আল্লাহ যদিও আমরা ইলেকশনের সময় চেয়ারম্যান রে দেই আর কই উমুক যেখানে আমরা আছি সেখানে উমুক ভাই জায়গা বোর্ড দ্বারে আমনি উড়ানো তো উমুক যেখানে আমরা আছি সেখানে অথচের ভিতরে আমরা আছি যেখানে আল্লাহ সেখানে আসেন শুধু তা না আল্লাহ আলমিন বলেন আমার পরিচয় তুলে ধরুন যেখানে তিনজনে কানাকানি করে আল্লাহ কোরআনে বলেন সেখানে তিনজন নয় হিসাব করবার সমস্ত चारने चार की आविष्कार करबुला तुम्हरा जेनेल्लाम सत्ता तुम्हारे যদি ভালো করে উপলব্ধি করতে পারে না পুরুষে গুণা করতে পারবে না নারী গুণা করতে পারবে মধ্যে হাদিসে এক লোক কো ফুসলে ফাঁসলে সুযোগ মতে আইসিল টেকের লেগে করছে মহিলাটা আবার টাকা করজা লেগে আইছিল আবার করে শর্ত জুড়ে দিছে টাকা দিতে পারি একটা শর্তে তুমি যদি আমার আকাঙ্ক্ষা পোড়া করো সে দেওয়া বুঝছে কুমতলবের প্রস্তাব মহিলা কয় আমি এই প্রস্তাব গ্রহণ করত পারি না টাকাও দিতাম না শেষ পর্যন্ত বিপদ হইছে আচ্ছা ঠিক আছে তার নাম হইল কিফিল সে ডাক দিয়া কয় তুমি কাঁচো কেন তুমি কান্ড কেন মহিলা কয় আমি আমি জিন্দিগি কোনোদিন জিনার মতো অপরাধ করিনি আমি আজকে অভাবের কারণে তোমার কাছে টাকার জন্য আসছিলাম তুমি আমার ইজ্জতের উপরে হামলা করবে আমি আল্লাহর দরবারে কানতেছি আল্লাহ যেন আমাকে রক্ষা করেন এবং তোমার দিলটা যেন আল্লাহ পরিবর্তন করে দেন আমার আল্লাহর তো এমন ক্ষমতা আছে ইচ্ছা করলে তোমার দিল পরিবর্তন করতে পারে ও ভাই এই জঙ্গলের ভিতরে এই এরিয়ার ভিতরে এই এলাকার ভিতরে আর কোন মানুষ না থাকলেও আমার মহান আল্লাহ কন্যা এই যে বিশ্বাসটা দুধ ও আইন দিয়ে ফিরে চলে না জিজ্ঞাসা করা হইল আগে তো সব পানি ওখানে দুধ দেবেন কনী বিশ্বের কাছে মুড়ি দিব থেকে বুধুরা না করছে দুধের মধ্যে পানি দিস না এর লাগে দুধ না পানির মধ্যে দুধ বকরি কত দিছে দিচ্ছে দুই ক আরো দুই সের ফানি মেয়াই দেয় মেয়েটা জবাব দেয় উমর নিষেধ করছেন দুটো ফানি দিতে মা ডাক আমার মেয়েটা এখনো স্মার্ট হয়েছে না এবং শুরির ছাড়া সংসারকে উন্নতি করব উমর কি তোর ঘরের কোনো তুই আমি সেই আল্লাহ বই করি সেই আল্লাহ তো দেখতেছে উমার কে ফাঁকে দেওয়ান সম্ভব কিন্তু আল্লাহ কে ফাঁকে সম্ভব নয় সুতরাং আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না তুদের আমাদের দেশের মহিলারাও যদি বুঝে স্বামী দেখে না স্বামীর থেকে টাকা লেগে যায় দানের সময় নিয়ে এক মন দান হে করতো জুলাই করে ঠিক না শুধু তালা আপনাদেরই কেনা অনেক জায়গা এরকম আছে আমার দেশও আছে পয়সা মোহন গিয়া তাই নাই কিন্তু কোন মহিলা আল্লা পরিচয় যদি জানতে পারে সেই মহিলা কখনো জঘন্য অপরাধে লিপ্ত হবে না দেশ দেখবে মু এক সপ্তাহ আগে গাইজ যখন দুধের গায়ে যখন বাজারে এক সপ্তাহ আগে বাসুর বান্ধা সে আর ডাবির এক পঞ্চাশ কেজি দুধ দেয় শুধু তা না বালো বালো বেগুন উফড়ে তো ফুকরো বেগুন নিচে দিয়ে তো দেখায় বাড়াটা দিবে ফুকরাটা কিন্তু আল্লাহর পরিচয় যদি তার ভিতরে আসে তাহলে আমার আল্লাহ দেখতেছে তাহলে সেই লোক কখনো এইভাবে আল্লাহ আসলে। তুমি জঘন্য কাম করতে পারবা না এই কারণে এই আয়াতের এই ফজিলত আল্লা রাবুল আলমিন প্রথমে বলেন এক নম্বর হলো আল্লাহ إلا <سؤال> هو الله هو <ولمتني> তিনি আর কোন মাবুদ নাই আর উপাস নাই আমার বিভক্তিকে উদ্ধার করার মালিক আমার মালিক সন্তান দেওয়ার মালিক ইজ্জত দেওয়ার মালিক এই সবগুলোর বিভক্তি করার মালিক সম্মান দেওয়ার মালিক লোক মুক্তি দেওয়ার মালিক কোন পীর সব নয় কোন পীর আউলিয়া নয় কোন নবীর রসুল অলিগসব নয় দুনিয়ার আর কাউ নয় সকলকে তোর মালিক হলেনি একমাত্র কে আরো তো রে আল্লাহ ইহল হিল ব্যাগকে দিলে তিন দিন লাগবো লা ই আল্লা ছাড়া কোনুদ নাই আল্লাহ ছাড়া কোন উপাস নাই এই কথা কেন বললেন যে আল্লাহ গুলো বয়ান করেন কেন আল্লা এক নম্বর হলো আল্লাহ রব আলমী বলেন হাই চিরঞ্জীব যার মরণ নাই এই পৃথিবীতে আল্লাহ সারা সকলের মরণ আছে নবীদেরও মরণ আছে অলি কাউ কুতুমের মরণ বৃক্ষ তরুল মরণ আছে পাহাড়ের মরণ আছে আসমান জমিনের মরণ আছে সুতরাং এইগুলা আমার অবশ্য হতে পারে না আল্লাহ আমার অবশ্য হবে কেন আমার মহান আল্লাহর জিন্দগিতে কোনো দিন মরণ নাই কিনে দুই নম্বর হলো আল কাই তিনি এর মধ্যে একটা ব্যাখ্যা হইল কায়ুম তারে করেন অন্য কায়েম রাখেন প্রতিষ্ঠিত রাখেন তার নাম হইল কাই দুই নম্বর ব্যাখ্যা হলো। যিনি সমস্ত মখরুকের মধ্যে হাজির সবসময় দেখতেছেন বান্দার সকল আমার তসির ইবনে কাসের মধ্যে লেখে কাইম এর হলো আমার বন্দার সমস্ত আমল গুলাতে আল্লাহ দেখতেছেন এবং বন্দার সমস্ত হালতে সমস্ত অবস্থায় আল্লাহ উপস্থিত আছেন তাকে বলা হয় আল কয়ুম কি বলা হয় আল্লা নাম হয় কয়ুম আমাদের সমস্ত হালত দেখতেছেন আমাদের সমস্ত আমলগুলো তিনি দেখতেছেন ডাইরেক্ট সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার কোন সুবিধা নাই তিন নম্বরটা হইলো ক্লান্তিতে আসে গুম আছে কিন্তু আমি আল্লাহর গুম নাই উনি ছাড়া কেউ মাবুদ হতে পারে না কৃষক গুমায় নবী গুমায় আলেম গুমায় সব গুমায় সব মানে eh mm -hmm. eh ঠিক নেই কিন্তু আল্লাহ রাই আমার দরজা উন্মুক্ত রেখে দিয়েছি চব্বিশ ঘন্টার ভিতরে কোন সময় আমার বন্ধাকে আমাকে ডাক দিবে আমি আল্লাহ চব্বিশ ঘন্টায় তার ডাকে সারা দিব এই কারণে আমি আল্লাহ কিন্তু রাজা বাসা কলি গৌর কুতুব সব গুমায় রাজ্যের সময় কোর্ট কাছারির মধ্যে ভাইবেননি উকিল মুক্তা জসা রঙ ঘুমারিছে আপনি রঙ বিখদ বর্ষেন এখন কৌরো গেলে দেখবেন ওই ফাড়া দাররা বইড়ে তাও করবার আমার জায়গা দখল করিলাম তো আমার যেন আর আল্লাহ কোমনার রাতটা যত হবে আমার রহমতের দরজা তত প্রহস্ত হয় তুই যেকোনো সময় ডাক দিবে আমি এই মাবুন যে তোর প্রত্যেকটা সময় আমি আল্লাহ শুনি হাজির আস <gasps> <laughs> <laughs> আরো বহুত গুণ কল্লা করা আলমিন না। আল্লাহ কে আমার বানানিওয়ালা কে আমার সহ আমার সষ্টা কে যদি ভালো করে উপলব্ধি করতে পারি এর একিন্দ যদি আমার ভিতরে আসে তুই মানুষ করবে না তো ওই কথাটা কোয়ালাই তুই শেষ ফিনিশিং দিয়ে মনে আছেন জিল জুল কিহিলের কথা কিহিল সূরা মহিলার সামনে কাল কাঁপতেছে মহিলা কাবে জিজ্ঞাসা করে তুমি কাঁপছ কেনার কারণ হইল কত যুবক কবরে ঘুমাই আছে তোমার মতো কত যুবক হাসপাতালের সিঁড়ে আছে তুমি এখনো সময় আছে আল্লাহরে ডা বলার পরে কি গুলের বয় আইসে সে তখন গুনার কাম ছেড়ে দিয়া হইলো টাকা যা দিসতাম দাও লাগতো না আমি তোবা করলাম আর জিনা করবো না আর মত করবো না আড্ডা খাতি করবো না এই কথা তৌবা করিয়া আল্লাহর দরবারে যখন তৌবা করছে বাড়ির দিকে যায় আর কান্দে আল্লাহ আমি জীবন ভুল করেছি আর জীবনের গুণা করবো না অপরাধ করবো না অঙ্গীকার করে যখন রাত্রে ঘুমাইছে এই গুম হলো তার জীবনের শেষ গুম আর গুম থেকে উঠলো না যেইমাত্র বিদায় হয়ে গেছে এখন সকালে লোকেরা দৌড়াদৌড়ি করে কেউ বলে আয়িকায় কেউ বলে আয়িক আয় দেখায় এই মত করে কিন্তু আইসা দেখে দরজার মধ্যে কে ফেরাস্তা লেখা দেখা লেখা দেখেছে তোমাদের কাছে কিফিল এখনো ডাকাত রয়ে গেছে এখনো বদমাস রয়ে গেছে কিন্তু মহান আল্লাহ গত রজনীতে তার তওবা কবুল করে জিন্দিগির সমস্ত গুণা মাফ করে দিয়েছে আমি যদি ওইগুলো বলতে পারি অবশ্যই আল্লাহ আমাদেরকে মাফ করবেন সমস্ত সম্ভব যদি আল্লাহ কেমন হা পরিচয় আমাদের ভিতরে আসে আল্লাহ আমাদেরকে তৌফিক দোক ও আপুনা আলহামদুলিল্লাহ আলম শুরু করেন আলহামদুলিল্লাহ সেই দরবারে আত বাড়াইলাম মেহরবানি করে জিন্দেগীর মা করে দাও আল্লাহ আমরা যে যে উদ্দেশ্যে তুলেছি প্রত্যেকের নে আশা করণ করে দাও আমাদের মধ্যে যারা করেছেন আল্লাহ সুদূর ইংল্যান্ড থেকে এসেও প্রতি বছর এই মা আয়োজন করে দর্শক থেকে তাদের করে নাও আর সমস্ত ভাই বোনের